মানবতার সমাধান আমরা এটা তৃতীয় সেশন করছি একটি হাদিস নিয়ে যেখানে নেক কাজ করার সংকল্প নিলে সঙ্গে নেকি লেখা হয়ে যায় করা হয়ে গেলে ১০ থেকে সাতশো গুণ বা তার চেয়ে বেশি নেকি হয়ে যায়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 আল্লাহ এবং তার ওর কথা মেনে চলে যদি ঠিকমতো নেক কাজ করে যদি তাহলে তাকে আমি পুরস্কার দিব ডবল করে দিব মররাতেই তার নেকের পরিমাণ অন্যদের তুলনায় অনেকগুণ বাড়ি মানে দুই গুণ করে দিব ওনাদের মতো নেক আমল করলে অন্য মহিলারা যতটুকুন পাবেন নবীর স্ত্রীর হওয়ার কারণে ওনারা দুই গুণ পাবেন আর যদি ওনারা কোন গুণা করে ফেলেন ইয়া নেশা আন্নাবি মা ইয়া তিমিন কুন নাবি ফা হেসা তিম না তোমাদের কেউ যদি কোনো কাজ করে কোন গুনার কাজ করে তাহলে মনে রেখো তাকে আমি আদাব অন্য মহিলাদের তুলনায় দেখা গেলো যে গুণা কোন কোন সময় বেড়ে যায় তৃতীয় পর্যায়ে এসে আমরা দুটো জিনিস জানব সেটা হচ্ছে মান হাম্মাবিল বিল হাসানাত নাকি সংকল্প করলেই একটি নেকি দেওয়া হয় আর গুনা করতে আসলে একটি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 ফেতরা থেকে শুরু করে সদাকাত খায়রাত অসর সবগুলা তিনি দেন ফাহাদ আফতাল ইলমান এই ব্যক্তিটি আল্লা তালার কাছে সবচেয়ে মর্যাদা সম্পন্ন ব্যক্তি প্রথম কাতারের ব্যক্তি সেকেন্ড কোয়ালিটি ওয়াহদিন রাজা কাহুল্লাহ এলমান ওলামিয়ার জক্ষু মায়ালান আরেকজন হচ্ছেন দ্বিতীয় প্রকারের আল্লাহ তালা তাকে ভালো এলেন দিয়েছে ইমান দিয়েছে কিন্তু বেচারা মালদার না ফাহুয়া শহাদিয়া নিয়াটা খুব ভালো তার সময়।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 আল্লাহ দিলে সে তাই করতো এটা আল্লাহ জানেন এই নিয়তের কারণে সে তার বরাবরে পৌঁছে যায় সুনিয়তের কারণে কিন্তু প্র্যাকটিক্যালি করতে পারেনি করার সাধ্য সংগতি নেই ওয়াহদিন রাজা কাহুল ওলা এলমান একজন তিন নম্বর লোকের উদাহরণ হচ্ছে তাকে আল্লাহ অনেক মাল দিয়েছে ধনসম্পদের অধিকারী হয়েছে কিন্তু এল ইমান থেকে বঞ্চিত এখন মাল নিয়ে এসে করে কি এই মালকে উল্টা পাল্টা যা কিছু করার সব কিছু করে হেরাবাহু আল্লাহকে কোনো ভয় করে না মালকে ইনকাম করতে খরচ করতে আল্লাহর কোনো তোয়াক্কা সে করে না হেমা এবং তার আত্মীয় স্বজন গরিব অসহায় দুঃখী তাদের কোনো হকও আদায় করে না দান করা তো শুধু থাকা সত্ত্বেও এগুলা সে করে না শুধু অন্যায় কাজে বহুদা কাজে ফাহে কাজে শুধু খরচ করে হাকান আল্লাহর যে কোনো হক আছে মালের মধ্যে জাকা দেওয়া লাগবে এগুলো জানারও চেষ্টা করে না বোঝারও চেষ্টা করে না আমলও করে না ফাহাদ আহবাসলাজেল এই লোকটার অবস্থান হচ্ছে সবচেয়ে হাবিস লেবেলে একেবারে আসফালা সাফেলিনের পর্যায়ে এই লোকটার অবস্থান আল্লাহ তারা কাছে মালের নিয়ামতকে সে গুনা কামায়ের হাতিয়ার হিসাবে ব্যবহার করল এই তিন নম্বর গেল এখন রয়ে গেল নম্বর তার এক্সাম্পল কি আবদিন লামিয়ার যক্ষা আলমান আরেক লোক আছে যে মালও পায়নি এলেমও পায়নি ইমানও নাই এই লোকটা যখন এই ধনী লোকটাকে দেখে যে সে মাল এত আছে তার এবং গুনা খাতা ফাহেসা কাজ নিজের যা শখ মেটানো আছে গুনার তরিকায় সব মিটাতে পারে কারণ তার অঢেল সম্পত্তি আছে যত ফুর্তি করতে চায় সব ফুর্তি করা রাস্তা তার জন্য খোলা হয়ে গেছে এই বেচার এই সব ফুর্তি করতে মনে চায় কিন্তু মাল নাই পারে আর বলে আমি যদি তার মতো মালদার হতাম সে যেভাবে এনজয় করে লাইফকে আমি এরকমই এনজয় করতাম আর আল্লা তালা জানেন যে তাকে দিলে সে এরকমই করতো পিসপা না মনের যত শখ আসে সাহেস আছে অন্যায় অপকর্ম কোনটা বাদ দিত না সবই করত। ফাহুয়া বেন তালে এই গুনীয়তের কারণে ওই লোক যে মাল খরচ করে গুণা করছে তার লেভেলে পৌঁছে যায় তাকে ধরে ফেলে ফাভেজ রুহুম সাওয়া তাহলে দুজনের গুণা সমান হয়ে গেল। ওই লোক প্র্যাকটিক্যালি গুণা করলে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আসে প্র্যাকটিক্যালি গুণা না করলেও সেখানে পড়ে গেল কারণ কি একটু আগে প্রশ্ন এসেছিল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 একজন আরেকজনকে মারতে চায় সে তাকে মারতে চায় এখন দুইজনকে মারতে পারবে না ব্যাপারে ফিন্নার দুইজন মুসলিমান যখন তাদের তরবারি নিয়ে লড়াই করতে নামে একে অপেকে হত্যা করার জন্য তখন যে আগে হত্যা করে ফেলল যাকে এই মাকতুল আর যে হত্যা করলো কাতেল জনেই জাহান নামে চলে যাবে কেলাফিন্নার সাহাবাইকে আমি হাজির শুনে বললেন কহলিয়া রাসুল কতলকারী খুনি সে তো জাহান নামে যাবে আমরা সবাই বুঝতে পারছি কিন্তু যে বেচারা খুন হয়ে গেলেন ওই বেচারাও জাহান নামে যাবে এটা তো আমাদের বুঝে আসে না এটা কি করে সম্ভব হলো তখন তিনি জবাব দিলেন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 অবস্থা এই পার্থক্যটা হয়ে যাচ্ছে যারা সুযোগ পেলে গুণা করেই ছাড়বে তাদেরকে আল্লাহ তালা ছেড়ে দেবেন না তারা গুণা পাবে আর কিছু কিছু আছে ওয়াশ ওয়াশার আবার এটা আরেকটা জিনিস আছে ওয়াশ আসে যেমন পরিকল্পনা না ওয়াশ ওয়াশা আসে অনেক খারাপ জিনিস ওয়াশ ওশা আসে অনেক গুনার কথা মনের মধ্যে আসে কতক্ষণ ঘোরাঘুরি করে পরে আবার চলে যায় থাকে না আসে না এরকম চলে আসে এই ব্যাপারে এক হাদিসে এসেছে নবী করিম সাল্লাহ আসলামকে জিজ্ঞেস করা হল যে এরকম অসুবসা আসে আমার মনের মধ্যে কিন্তু কিছুক্ষণ থাকে তারপরে চলে যায় এটা আসলে তোমার কাছে কেমন লাগে তিনি জিজ্ঞেস করলেন কয়েক এরকম আসবাস আসা আমার কাছে ভালো লাগে না আমি পরে রিগ্রেট করি আমি মোটেই পছন্দ করি না আমি ঘৃণা করি পছন্দ করি না এরকম আসবাস আসা কিন্তু চলে আসে তখন তিনি বললেন সরি হল ইমান এটা সুস্পষ্ট ইমানের লক্ষণ কোনো চিন্তা করো না আমার আল্লাহ তালা আমার উম্মতকে এই গুণা থেকে রেহাই দিয়ে দিয়েছে। কারণ এখানে কোন সে পরিকল্পনা সংকল্প করেনি ওয়স বসা আসে এই গুণাটা করলে ভালোই লাগবে এরকম মনে হয়েছে আমরা এই মুহুর্তে একটা বিরতির দিকে যাব ইনশাল্লাহ বিরতির পরে আমাদের বাকি আলোচনা আজকে শেষ হবে ইনশাআল্লাহ আবিল্লাহ তফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরক যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন আসলাম যেই জন্য ব্যবহার করেছি সেই জন্য ব্যবহার করতে হয় তারা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 कथाजेर इतिब क्रम विकास आज रत आठ ट्रचार सकाल साढ़े छंगल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 ইসলামের শ্রেষ্ঠত্ব পরবর্তীকুমার আজকের এই সেশনটি আমাদের যে হাদিস নিয়ে আলোচনা শুরু করেছিলাম পরপর তিনটি সেশনে শেষ হয়ে আসবে ইনশাল করা অথবা সংকল্প করা নেকির কাজ করা অথবা নেকির নিয়ত করা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 এবং ওয়াশ আসলে মোমেন কিছুক্ষণ গাফেল থাকা অবস্থায় মনের মধ্যে ঘুরে তারপরে সেখান থেকে সে সরে আসে আর এই ওয়াশওয়াশাটা তার কাছে ভালো লাগে না এতক্ষণ একটু ভালো লেগেছিল এখন খারাপ লাগে এই কথাকে নবী করিম সাল্লি সাল্লাম বললেন জালিকা আলিকা সরি হল ইমান এইরকম ওয়াশ পরে মনে হলে খুব খারাপ লাগে তাহলে এটা সুস্পষ্ট ইমানের লক্ষণ একটি হাজি শেষ যখন এই আয়াত নাজিল হল সুরাল বাকার দুশো চৌরাশি নম্বর আয়াত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 সাহাবাইকার রাম একটু কঠিন মনে হলো ওনাদের কাছে সাক্ষাৎ আলী কে আলাল মুসলিমিন ওনাদের কাছে কঠিন মনে হলো যে এরকম কত মনের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি হয় যদি আল্লাহ হিসাব নেন সেগুলোর হিসাব কী দিতে পারবো তো মুশকিল হয়ে যাবে তখন আল্লাহ তাল্লা আয়াতনাজি করে দিলেন একটু হালকা করে দেওয়ার জন্য তাদের মনটাকে শান্ত করার জন্যে যে রাব্বান আল্লাহ তু হাম মেলনা মাল্লা তালা নাবি আল্লাহ যেটার আমাদের কোনো সাধ্য নাই ক্ষমতা নাই শক্তি নাই আমাদের নিয়ন্ত্রণ নাই যে কাজের মধ্যে সেটার জন্য আল্লাহ আপনি আমাদেরকে দায়ী করেন না এখন ওয়াসওয়াসা ওয়াশা মনের মধ্যে আসে মনকে এরকম করে ধরার মতো তো হাত দিয়ে ধরাও তো যায় না ঘুরেই দেওয়ার মতো কোনো সুযোগ নাই মাঝে মাঝে এইভাবে চলে আসে আল্লাহ যে কোনো নিয়ন্ত্রণ করতে পারছি না বুধ মতো আসে তাই না আবার চলে যায় তো আল্লাহ তালা তখন এই আয়াত নাজরি করে দিলেন এইভাবে দোয়া করিংসা দোয়া শিখিয়ে দিলেন তার মানে ইঙ্গিত আছে যে আল্লাহ তালা সেটার জন্য আমাদেরকে পাকড়াও করবেন না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 ওই যে আগে বললাম যে আমার এই গুণাটা করতে খুবই মনে চায় না এই কাজটা এই অন্যায় কাজটার জন্য পাগল হয়ে আছে এটা কি আল্লাহ তালা বলেছেন ওলা কিমা ক্যাসা বাদুবুকুম ওয়াস ওয়াশ এসে চলে গেছে ফিনিশ কিন্তু যদি অন্তরের মধ্যে এটা এমনভাবে আছে তুমি বারে এটাকে চাও এটা জন্য প্ল্যান প্রোগ্রাম করো এটা তোমার অন্তরের আমল হয়ে গেছে গুনার আমল বাসবে না ঘটলেও অন্তর দিয়ে দিল দিয়ে আমল হয়ে গেছে এ আয়াত ইঙ্গিত আছে যে জিনিসের পরিকল্পনা হতে থাকে কনফার্ম করা হতে থাকে সেটার ব্যাপারে আল্লাহ ধরে ফেলবেন আর মুখে আল্লাহা চলে গেলে এটাকে আল্লাহ ইগনোর করবেন ধরবেন না যেমন একটা হাদিস এসেছে ইন্নআলে উম্মি আম্মা হাদাসাদ বিহি আনফুসাহা মা আও তামাল আল আল খাতর যে কোনো ব্যক্তি আমার উম্মতের মধ্যে তার মনের মধ্যে বিভিন্ন অস্পার সৃষ্টি হয়ে গেলে এটাকে আল্লাহ তালা মাফ করে দিয়েছেন ইগনোর করেছেন এটাকে আল্লাহ তালা নোটিস করেন না এর জন্য পাকড়াও করবেন না যতক্ষণ না বান্দা কথাবার্তা বলে আরেকজন সঙ্গে শেয়ার না করতেছে যে আমার ওই গুণাটা করার জন্য সাংঘাতিক শখ নাউজিল্লাহ এরকম বলা বলি না করে আর মা আলমাতামিহি আও তামাল আলাল খাতরত অথবা অন্তরের মধ্যে সেটা লালন করতে থাকে আজ কতদিন থেকে লালন করছে লালন করছে লালন করছে শুধু শুধু পায় না তাহলে এই যে অন্তরের মধ্যে লালন করা হয়েছে এটাকে আল্লাহ রাবুল আলমিন পাকড়াও করবেন এর জন্য তাকে হিসাব দিতে হবে এখানে কিছু গুণা হয়ে যাবে যদিও প্র্যাকটিক্যালি করা হয়নি অবশ্য কোনো কোনো ইমাম বলেছেন যাই হোক কোনো বাধার কারণেও যদি গুণা না করতে পারে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 নিয়তকে ভাগ করেছেন যে নিয়ত যদি একদম পাকাপোক্ত হয় প্লান হয় সংকল্প হয় বহুদিন ধরে গবেষণা করতে থাকে এবং কথাটা বলা বলি করে থাকে তাহলে গুণা থেকে বাঁচতে পারবে না আর যদি একান্তইভাবে হালকা নিয়ত ছিল কিন্তু সেটা বেশি দিন রাখেনি বা আল্লাহর ভয়ে সরে এসেছেন সেই নিয়টের কারণে কোনো গুণা হবে না সেটাকে আল্লাহ তালা মাফ করে দেবেন এখন এই যে গুণাগুলো আমাদের আসে এই গুণাগুলো যদি আমরা নিয়তের মধ্যেও কিছু থেকে যাই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 ক্ষতি থেকেও আপনার কাছে পানা চাই দুইটা খাবার হয়ে গেল না তাহলে যদি কী কারণে কোনো নিয়তের মধ্যে আমার এরকম গুনার ইচ্ছা ছিল পরে ছেড়ে দিয়েছে যদি কোনো কারণে সেটা একটু ধরে ফেলেন আল্লাহ তালা তাহলে এইরকম দোয়াগুলো স্টেক ফারগুলো যত স্টেক ফার দোয়া করা হয় দিন রাতের মধ্যে আল্লাহ তালা এই যে গুণা যেগুলো লেখা হয় সেগুলো কিন্তু মোশার ব্যবস্থা করে দেন তবে হাসান আতাম সুহা তুমি গুণা করে ফেললে একটু নেক কাজ করি ফলে এটা মুছে দেবে এই যে হাদিসগুলো আছে এই অনেক গুণা আমাদের জীবনে হয়ে গেছে বা হয়নি সেগুলোর জন্য আল্লাহ তালা আমাদেরকে সুন্দর সুন্দর দোয়া এবং ইস্তেক ফাঁ শিখিয়ে দিয়েছেন অন্য এক সময় আমরা দোয়া এবং ইস্তেক ফাঁড়ে এবং তববার আলোচনা করলে সেটা আরও বিস্তারিত আলোচনা করা যাবে তো আজকে যেহেতু আমাদের সময় শেষ এবং এই হাদিসটির মোটামুটি আলোচনা কমপ্লিট হয়ে গেল আমরা শেষ করার আগে দুই তিন মিনিট আসে আপনাদের দেখি দুই একটি প্রশ্ন নেওয়া যায় কি ইনশাআল্লাহ জি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনি বললেন যে কোনো মানুষ যদি গোনার কাজ করতে চায় এবং সে সুযোগ পেলো না করল না তাহলে তাকে তার ওই নিয়তের ওপর পাপ মানে লেখা হবে এখন একটা হাদিস আছে যে আল্লাহ রসুল সাল্লাম বলছে যে বান্দা যতক্ষণ গোনার কাজ না করে আল্লাহ সোহামতাল্লাহ ফেরেস্তাদেরকে বলছেন ততক্ষণ ওই গোনার কাজটা লিখো না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 এবং ওইটার জন্য সুস্পষ্ট দলিল হচ্ছে ওই দুই ব্যক্তির হাজির সাজে একটু আগে শুনলাম দুইজন বন্দুক নিয়ে হোক অথবা ছোড়া তর বাড়ির টাকু নিয়ে হোক একজন আরেকজনকে মারতে এসেছে দুইজনেরই ইচ্ছা তাকে মারবো আমি একজন আগে চান্স পেয়ে তাকে খুন করে দিল আর একজন চান্স পেল নাশয় মরে গেলো তাতে দুইজনকে লক্ষ্য করে কি বললেন তিনি আল কাতু আল মুলু ফিন্নার যে ঘাতক যে হত্যাকারী আর যে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 এটাও একটা আমল এই আমলের কারণে তার রেহাই হবে না আলহামদুলিল্লাহ এই হাদিসের আলোচনার সিরিজ শেষ হয়ে গেলো অর্থাৎ তিনটা শেশন ছিল এটা শেষ হয়ে গেলো এরপরে বাকি আমাদের ইনশাল্লাহ রাখা এক হাদিসগুলোর আরও অধিবেশন থাকবে সেগুলা শোনার বা দেখার আহ্বান জানিয়ে শেষ করছি এখন হবিল্লাহ তফিক আসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক লকার আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র বিশ জিভির সাথে থাকুন আপনার জাকায়ত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রানকোট আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক আই জিবি বাহান্ন এল শর্ট কোড সিন সন্ড 1880 C-T-Q-O-D-I-C-T-T-E-C-O-D-I-B-O-B-Z-B-22 য়ল সটাক পাচে আমদ্ িমান় করেল কুনে আপিন আটেন এদ্পিকরি আটিকরাটিকর। আয়ছ্য় আদেন